আবদুল্লাহ হিবনু আহম রাজিয়াল্লাহ তালাহী হতে বর্ণিত তিনি বলেন কোনো এক সফরে আল্লাহ রাসুল সাল্লাহ আল সাল্লাম আমাদের পেছনে পড়ে গেলেন পরে তিনি আমাদের নিকট পৌঁছালেন এদিকে আমরা আসরের সালাদ আদায় করতে বিলম্ব করে ফেলছিলাম এবং আমরা উঁচু করছিলাম আমরা আমাদের পা কোনো পানি দ্বারা ভিজিয়ে নিচ্ছিলাম তিনি উচ্চ বললেন পায়ের গোড়ালিগুলো শুকনো থাকার জন্য জাহান নামের আজাব রয়েছে তিনি দুবার বা তিনবার এ কথা বললেন